মানবতা সমাধান যে বিষয়টির দিকে আকর্ষণ করছি তা হল রসুল সাল আলিহিমের জীবনের শেষ মঞ্ঝিলে সালাতের যে বিষয়টি পরিদৃষ্ট হয় সালাত दन मरण जंत्र तुम्हारे सलाहत रही सलाहतरबान हो और से अभागिनी जरा तुम्हारे स्त्री ती तुम सदा व्यवहार करो সম্মানিত দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমরা আমাদের আজকের বিজ্ঞ আলোচক মন্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালাম আরো আছেন প্রফেসর ডক্টর হাফেজ এবিএম এম হিজবুল্লাহ জানতে চাইব সেই চিত্তাকর্ষক ঘটনা সেই নয়ন ঘটনাটি আপনি দর্শকদের সামনে একবার পেশ করুন ধন্যবাদ মহতারাম আজকে আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিসের ঘটনা তুলে ধরার ইচ্ছাপোষণ করেছেন যার মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল আলিহ্লামের জীবনের শেষ পর্যায়ের অবস্থাও জানা যাবে সাথে রয়েছে আমাদের অসংখ্য সেখানে শিখার বিষয় যে হাদিসটির কথা মনে করেছেন সে হাদিসটি সহিহুল বখারিতে এসেছে বর্ণনা করছেন জীবন সঙ্গিনী উম্মুল আশা রদি আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম জীবনের শেষ পর্যায়ে প্রায় বারো থেকে ১৪ দিন তিনি অসুস্থ ছিলেন সেই অসুস্থতার মধ্য দিয়ে পর্যায়ক্রমে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন আর যে হাদিসটি আমরা বলতে চাচ্ছি এ হাদিসটি হচ্ছে मृत्यूर चार दिन पूर्वे हादिस दिन की बृहस्पतिवार बृहस्पतिवाररब पर्ज रसुल्लाम मस्जिदे इमामती सलाद अनुष्ठित मगरिबर पर जान निजे शर बसुस्थता बोध अनुभव कर चरम भाई चरम पर्या ब সময় হয়ে গেছে হঠাৎ কেউ পড়েনি আপনাকে বাদ দিয়ে কি কেউ সালাদ আদায় করতে পারে এটা তো হতে পারে না সবাই আপনার জন্যই করছে বললেন পানি নিয়ে আসো পানি নিয়ে আসা হলো উজু করলেন অজু করে তিনি উঠার চেষ্টা করছেন সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন রাসুল্লাহ আসল্লাহ্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না আবার জ্ঞান ফিরে আসলো। একই একইভাবে জিজ্ঞাসা করলেন আসল্লাস মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে অম্মুল মমিনী নাইশার দিয় আল্লাহ আনহা একই জবাব দিলেন যে না আপনার জন্য সকলে অপেক্ষমান কেউ এখনও সালাদ আদাই করেনি। বললেন পানি নিয়ে আসো बार पानी आना हलोनी उजू करल द्वित बार, बार उजू कर दाड़ान चेष्ट कर ठीक से मुहूर्ते आलिंग ज्ञान हारिए आर पड़े गलम्भव हलो ना चेष्टा करल बार बार आर ज्ञान फिर आसल रसुल्लाम आबार जिज्ञासा करल आ सल्लान मानुषे कि सलाद कर फेले জীবনের শেষ পর্যায়ে মসজিদে যাওয়ার মতো গায়ে শক্তি নেই মসজিদে উপস্থিত হওয়ার মতো যেন তিনি নিজে বল পাচ্ছেন না সামর্থ্য পাচ্ছেন না সম্ভব হলো না বারবার চেষ্টা করেও একবার দুবার তিনবার পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেললেন আবার ট্রাই করলেন সম্ভব হলো না শেষটাই অম্মুল মমিনী নায় সারাদি আল্লাহ আনহাকে বললেন মরি আবা বাকরিন লিউসাল্লি বিন্যাস তুমি যাও আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে ইমামতি করে সে যেন মানুষের সালাত আদায় করে দেয় তাকে নির্দেশ দাও অম্মুল মমিনী নায় সারাদিয়াল্লা আনহা बाे किच्छू कथा बोल रुजोग निलें बलना ना अल्लाह रसुल्लाह आलिम नरम दिल मानूष तार्खे की अपनार जगह दाड़िए इमाम सम्भव आपनी जो उमर रदियाल्लाह आनहू के बलत हैं तो हमें मन है भलो है अल्लाह रसुल्लाम बार बार निर्देश दिलें बरंग कथाओ रसुल्लाह आलिमे येष पर मस्जिदे उपस्थित होते परलें ना এই বৃহস্পতিবার সন্ধ্যায় এশার সালাত থেকে শুরু করে রবিবারের ফজর সালাত পর্যন্ত মোট সতেরোক্ত সালাদ রাসুল সাল্লামের জীবদ্দশায় আবু বকরদ্দিয়ালহু ইমাম হয়ে তিনি সালাত পড়ালেন আদায় করলেন এই ছিল তার জীবনে এই কঠিন পর্যায়ে পৌঁছে গেছেন তবু তিনি মসজিদে উপস্থিত হতে চান জামাতে সালাত আদায় করতে চান কিন্তু আজকে আমরা আমরা কত সুস্থ যখন আমি মানুষের সালাত আদায় করাতে পারছি না অবকর করাচ্ছে আমার পক্ষ থেকে কিন্তু কমপক্ষে আমি জামাতে যেন হাজির জন্য তিনি আসছে যে তিনি দুইজন সাহাবি ডাকলেন রেখে একজন হজরতে আব্বাস আরেকজন হজরত আলী এই আল্লাহর্শী আলোচনার জন্য সত্যিকার অর্থে আপনাদের আলোচনার প্রেক্ষিতে আমারও বাংলার একজন মরমিক কবির দুটি কবিতার পংক্তি মনে পড়ে যাচ্ছে যেখানে কবি বলছেন এই ঘটনার অবতারণা করে ফিমেল হাওয়ায় কাপে দ্বীপ জীবন যে ফুরাই যায় হাহাকার বিদায়িক রাম রেদান তারা চোখের পানি টল মান কখন নেবির জীবন প্রদীপটা দপ করে নেভে যাবে মুসলিম বিশ্ব একেবারে সর্বহারা হয়ে যাবে সেরকম মুহূর্তে নভিজি বারবার সালাতে অংশগ্রহণের জন্য সালাতের জন্য সালাতকে একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটাকে তোমরা হেফাজত করার চেষ্টা করবে যে আপনি একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে কিছু আমার আমার মনে হয় যে এই হাদিসটি প্রতিটি মুসলমানের ঘরে ঘরে প্রতিদিন না হোক মাঝে মাঝে সপ্তাহে অন্তত একদিন বা পনেরো দিনে একদিন বা মাসে হলেও একদিন এটা মসজিদে এগুলি আলোচনা করা উচিত আসলে সালাতের প্রতি মুসলমানদের আজকে যে অনিহা এবং অবহেলা এটা যে কতটুকু পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা আমাদের নিজেদের মধ্যেও যদি তাকাই আমরাও যে সালাতের প্রতি কত অবহেলা করছি রসুল এ পাকালামের দাঁড়াবো এই সাত করেছেন নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা রাখা হয়েছে এই রসুল উল্লাহ সাল বলেছেন যখন তোমরা কোনো সমস্যায় পড়ো বা বিবেতে পড় তিনি সালাতে যেতেন আল্লাহর কাছ থেকে সেই সমস্যার সমাধানের চেষ্টা যে কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বা কেয়ামতে আল্লাহর পক্ষ থেকে যখন হিসাব নেওয়া হবে শুধু কি এখানে শেষ বাচ্চাদেরকে সালাতে শিক্ষা দাও আমরা কি সেটা করছি শুধু সেটা না আরো দুঃখজনক হলো সত্য সামান্য সামান্য অজুহাতে আমরা মসজিদে যাই না সামান্য একটা শরীর ব্যথা করছে হয়তো মাথা একটু ধরেছে আমরা মসজিদে যাই না মৃত্যু পর্যন্ত তোমাকে সালাত আদায় করতে হবে হুঁশ যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে পারো তো দাঁড়িয়ে না দাঁড়িয়ে পারো বসে বসে না পারো শুয়ে ঘরে যদি থাকো ঘরে সফরে থাকো তো সফরে এমনকি জেহাদের ময়দানে অবস্থায় সালাত সংরক্ষণ করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে এই আলোচনায় আমরা আবারও ফিরে আসবো আমরা বিরতির কেনারে উপনীত হয়ে গেছি সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা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 হাসান জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে জানার জন্য দেখুন ও সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 बुजुर्ष विशिष्ट नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो, देखुन हो उठे देखुमिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা যারা বিরতিতে আমাদের সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যে ধারাবাহিকতায় আমরা ছিলাম মাসা আল্লাহ আমরা অনেক মনজ্ঞ আলোচনা এবং অত্যন্ত হৃদয় বিদারক আলোচনা এবং সালাতের গুরুত্ব এখানে যেটা ভেসে ওঠে নবী জীবনের এই কাহিনী থেকে নবী জীবনের শেষ এই ঘটনা থেকে সেটা হচ্ছে সালাদ যেটা আমাদের সম্মানিত শায়ক বারবার বলছিলেন बुलगे जा प्राप्त हर पर पूर्णांग आदायर जत्नवान हई जिस कथाद आज प्रिय दर्शक ভাই বোন বৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সালাতের প্রতি আমাদের নবীজির যে আকর্ষণ ছিল বিরতির আগে আপনার সেটা শুনতে পেয়েছেন আমি এখন আমার ভাই বোনদের সামনে আমি প্রশ্ন রাখছি বলুন আমরা কে কতটুকু সালাতের হক আদায় করছি একদিকে এটা অন্যদিকে আরও একটি বিষয় দেখুন আপনি আমি আমরা কিন্তু আমাদের অধীনস্থ যে পরিবারের সদস্য আছে তাদের আমরা অভিভাবক তাদের বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে লম্বা হাদিস আমি প্রশ্ন করতে চাই সত্য আপনারা বুকে হাত দিয়ে বলুন আমরা আমাদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করছি আমরা তাদের স্কুল কামাই করতে দেই না তাদের কোচিং কামাই করতে দেই না তারা স্কুলে উপস্থিত না হলে জরিমানা দিতে রাজি আছি কিন্তু কোনো দিন কি আমরা তাদেরকে সময় মতো নামাজের তেলকিন করেছি কোনদিন কি আমরা আমার সন্তান যেন থাকে দুধে থাকুকটা আপনার সন্তান দুধে থাকুক কোন অসুবিধা নেই কামনা করার বিষয়ে কোন অকল্যাণ নেই কিন্তু একজন মুসলিম হিসাবে আপনার কি এটা কামনা হওয়া উচিত নয় আমার সন্তান থাকুক সালাতে একজন ঘটনাটি আমাদের আলোচনা আসলো সত্যি আমাদের সমস্ত ইমানদারদের জন্য এই একটি ঘটনাকে যদি আমরা সবসময় মাথায় রাখতে পারি আমাদের সালাদ বিষয়ক যত গাফলতি আছে একজন ইমানদারের ইমানের এখানে সালাদ বিষয়ক অনেকগুলো অভিযোগ আমাদের সমাজে উঠে তার ভিতরে একটা অভিযোগ হলো অনেক পীর বা তথাকথিত ফকির আমরা বলি তিনি খুব কামেল মানুষ অথচ কামেল মানুষটি মসজিদে গিয়ে আলোচনাটাই আসলেন তখন বলতে হয় দুঃখজনক হলেও সত্য যে অনেক পীরমা শাহেকের দরবার থেকে এ ধরনের ছন্দ ভেসে আসে যে পানির নিচে আবার কিছুদিন আগে আমরা দেখেছি এক জায়গার মধ্যে তার নামের স্টাইল ভিন্ন আমাদের সাথে একটা মেল আছে তাদের একটি প্রশ্ন যদি করি জীবন সায়ন এসে মোহাম্মদ সচেতন হন যে পাসজিদে যাওয়ার গুরুত্ব বুঝে থাকেন তো আপনার পীরা দেখুন আসলে একজন মানুষ আল্লাহ সুস্থ রেখেছেন তিনি অফিসে ব্যস্ত আল্লাহ সুস্থ রেখেছেন তার সুস্থতা নিয়ে আমি অফিসে ব্যস্ত হতে পারি আল্লাহ সুস্থ রেখেছেন তার সুস্থতা আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমাকে বিছানায় ফেলে একটি মুহূর্তেরও প্রয়োজন আমার মতো কত সুস্থ মানুষ রাত্রিতে বিছানায় যায় সকাল থেকে আর বিছানায় উঠার সুযোগ হয় সুযোগ হয় না আমারও তো এমন ঘটে যেতে পারে যদি আল্লা সুবাহা অন্যদিকে ঘুরায় দেন তার মুখ তাহলে কোথায় অফিস কোথায় ব্যবসা কোথায় আদালত কোথায় ক্ষেত খামার কিছু পরে থাকবে আমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে আমি একটু দর্শনমুখী হতে চেষ্টা করতেছিলাম এবং আমি সেটাও বলছিলাম অনেক সময় বলেও থাকি বিভিন্ন প্রোগ্রাম। যে দেখুন কোন অভিভাবক আছে তার নিজ সন্তানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে দর্শক বৃন্দ যে আমি আমার ছেলেকে বা মেয়েকে নামাজ পড়তে না দিয়ে পক্ষান্তরে আমি কি তাকে আগুনে ঠেলে দিলাম না বলুন আপনি একজন পিতা একজন মাতা হয়ে কি করে এটা সম্ভব আপনি আপনার সন্তানকে আগুনে ঠেলে দিচ্ছেন আপনি তাকে নামাজ পড়তে দিচ্ছেন না আরো দুঃখ লাগে যখন যখন ছেলের বয়স হয়েছে বছর, বছর কথা বলা হয়, বাবা নামাজ পড়ছেন তারপরে মাও হয়তো ঘরে পড়ছেন মেয়েও পড়তেছে না ছেলেও পড়তেছে না যখন জিজ্ঞেস করা হয় যে বাবা কি খবর আরে ওদের কথা বলেন না এখনো বাচ্চা মানু মানুষ বড় হলে পড়ে নেবে। আজীব কথা এইভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে অথচ ইসলাম শাহ এখানে বাচ্চা অবস্থাতেই যে বাচ্চাদের পড়ালেখার বয়সের একেবারে সুন্দর সময় হচ্ছে ছয় বছর আর আমাদের নবীজি সেই চোদ্দ বছর আগে বলে গেছে যে সাত সাত বছর নামাজ পড়াও তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কোনো বাবা মা যদি তার ছেলে ও মেয়েকে এই হাদিসের আলোকে গড়ার চেষ্টা করে তাহলে সে আদর্শ ও আনুগত্যশীল ছেলে মেয়ে পাবে কোন সন্দেহ নেই আর যদি না পারে দেখবেন যেই ছেলেটাকে যতই তাকে যেভাবে মানুষ করার চেষ্টা করুক তার মাঝে মুসলিম হওয়া সত্ত্বেও যদি এই নির্দেশনা না থাকে একদিন না একদিন সেই ছেলে বা মেয়ে বাবার হাতছাড়া, মায়ের হাতছাড়া বরং তারাই তার জন্য সবচেয়ে বড় সর্বনাশের কারণ হয়ে যায় শেখ আরেকটা জিনিস এখানে অনুভূত হয় এই আলোচনার প্রেক্ষিতে যে আমরা নামাজ ভিত্তিক সালাত ভিত্তিক পরিবার গঠনের জন্য এই হয়ে যায়। কারণ আমরা প্রত্যেকটা সন্তান সন্ততি আমাদের বাচ্চারা এখন থেকে নামাজি হয়ে যাক করুক না স্কুলের টাইম আছে না সেই স্কুলের টাইম স্কুলে যাবে না কোচিং এ যাবে নাকি নামাজ পড়বে আবার অনেকে ভাবে যে নামাজ যদি হয়ে যায় তাহলে তো ওকে নামাজ দিয়ে এরপরে তাকে আপনি ব্যারিস্টার বানান বানান সেটা যদি হয় তাহলে এই ডাক্তার সেবক হবে যখন গল্প হয়ে যায় ফাউন্ডেশন যখন হয়ে যায় যে আমাকে শুধু কোনো ভাবে আমাকে রেজাল্ট ভালো করতে হবে আমার সালাত আমার ইমান আমার আকিদা আমার কোরআন শিক্ষা এই বিষয়গুলি দিয়ে যখন ফাউন্ডেশন না দেয় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যখন বাঁকা থাকে পুরো বিল্ডিং টাই বাঁকা হয় আজকে কেন আমরা আদর্শ নাগরিক খুঁজে পাচ্ছি না আজকে কেন আমরা দুর্নীতি মুক্ত একজন আদর্শ ব্যক্তি খুঁজে পাচ্ছি না আজকে আমরা কেন একজন তেমন ডাক্তার খুঁজে পাচ্ছি না আমার মনে হয় মানে নিশ্চয়ই আল্লাহ বলেছেন অন্যায় কাছ থেকে সালাত আদায় করছে নিয়মিত সুদ দিচ্ছে সুদ নিচ্ছে সালাত আদায় করছে নিয়মিত আপনার প্রচারণা করছে সালাত আদায় করছে সে অন্যকে ধোকা দিচ্ছে ব্যাপারটা কি আল্লাহ বলছেন তার এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় যারা আলোচনা করলেন আলোচক বৃন্দকেও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আসুন আমরা সার্বিক ভাবে ভিত্তিক সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য আমরা আমাদের শিশু গরিক হয়ে যারা গড়ে উঠবে তাদের ব্যাপারে সচেতন হই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালামাইকুম আহমতুল সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা আল্লাহ অসন্তুষ্ট পাপ পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত বিন আবাস মুজ্ফার বিনসিদ আক্রমুজামান বিন আবদুল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায়